আসসালামুকমতিল ফাহ কাল ওষহদু অহম্মদন অ অজুহ্লীন মনুতফু কত কে ওমো তু ইল অঙ্ মুসলিম ুহ্নব কুমুদে খুপসিং দিপসি হিদতিহসহৎস মিহুম সিন হুমারি জল কে রতু্ল হে إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا وَرَسُولَهُ فَقَدْ সদীসলিহ আমু অজীম আল্লাহম সাল মোহাম্মদ আল আলি মোহাম্মদ কমাসাল ইব রাহিমওয়াল আলি ইব রাহিম ইন কহমিদম জ اللهم بارك على محمد وعلى মোহাম্মদওয়ালা আলি كما কমাবার على ইবরাহিমওয়ালা وعلى ই বরাহি ইন حميد مجيد সম্মানিত ওলামাই কারাম সম্মানিত দিনদার মুসলিম ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দো শত চল্লিশ হিজড়ি সনের বারোই শাবান তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমীনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নববি সাল্লাহু আলহ্লামের আলোকে আল্লাহ রবুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল্লা আলমীনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কারাম আজকের খোদ্বায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি এই শাহাবান মাসের সাথে সম্পর্কিত একটি বিষয় আজকে শাহাবান মাসের বারো তারিখ ১২ই শাহাবান চোদ্দোই শাহাবান পরবর্তী অর্থাৎ পনেরোই শাহাবানের রাত্রি এটিকে হাদিসের পরিবেশায় বলা হয় লাইলাতুন নেসে মিন শাহাবান शाबान मासे मध्यवर्ती रत श्राबान मास्यवर्ती रत सम्पर्क आलोचना कर इंशाला इबने मजार मध्य हादी पवा जाए संक्रांत जे हादीस अबू मुसा अल असारी रदी अल्लाहू तला बर्णित ये हादीटी सुनाने इबने मज़ार तरश हादिस। तो नब्बे नम्बर हादीस यदीसटी महब्देस ने कैराम सकले दईव दुरबल इन एक प्रख्यात राबी आब्दुल्ला इबनेल्लाहिया रहा तरह दुरबलतार कारण यदीसटी सुनाबने मजार हादीस तब एक হাদিস অনেকগুলো সনদে বর্ণিত হওয়ার কারণে কোনো কোনো মহাদেসেনেকার এই হাদিসটিকে হাসান লেগাইরিহি বলছেন অর্থাৎ এটি রকম গ্রহণযোগ্য হিসেবে হাসান লেগাইরিহি হিসাবে মতামত দিয়েছেন তো মহাদ্দ সেনেকারের এই মতামতের আলোকেই আমরা এই হাদিসটির মধ্যে আল্লাহ রসুল সাল্লসলাম কি বলেছেন এই বিষয়টি আজকের কোদ্ভায় আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশা হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুলান মাসের মধ্যবর্তী রাত্রে বান্দার দিকে সৃষ্টি জগতের দিকে আল্লাহ সবান মনোনিবেশ করেন ফাইয়া গফিরুল ইজামি ওয়েখালকে অতপর আল্লাহ রব্বাল আলমিন আল্লাহর সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন সোহান তবে দুই শ্রেণীর লোক যাদের মধ্যে এই দুইটি ত্রুটি আছে এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করেন না এরা কারা ইল্লা লিম্ম সেরেকিন যাদের ভিতরে সিরকাস जर भरे सरकम शिरिक शिरके आकीदा सामल सरकर सड़ित जरा यानुषगुलू जो अमल करूक जो इबादत बंदगी करुक आल्ला सुबान ए क्षमा करें ना आओ मुसाहेक्टा श्रेणी हल जरा मुशाहन मसाह शाहना थे शाहना मानी हल एरा কোরআনের প্রতি বিদ্বেষী হাদিসের প্রতি বিদ্বেষী কোরআন সুন্না যারা অনুসরণ করে তাদের প্রতি বিদ্বেষী এবং কোরআন সুনার আমলের প্রতি বিদ্বেষী মমিনদের প্রতি বিদ্বেষী এইরকম বিদ্বেষী যারা থাকে এদেরকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না তাহলে বোঝা গেল যে এই রাত্রিতে ক্ষমা পাওয়ার জন্য দুইটা কাজ কাজ হলো মূলত দুইটা একটা কাজ হল আমার আকিদা থেকে আমার আমল থেকে সেরেক আছে কিনা। এটা যাচাই বাছাই করে সেরেক মুক্ত হয়ে যাওয়া আমার ইমানকে পরিষ্কার করে নেওয়া সেরেক মুক্ত তাওহিদি ইমান যে আমার ইমানটা আল্লাহ রবুল্লা আলমিনের একত্ববাদ ভিত্তিক আছে কিনা। আমার ইমানের ভিতরে কোনো সেরেক মিশ্রিত আছে কিনা। যদি থাকে ওই সেরেকটা মুক্ত হওয়া সেরেকটা ছেড়ে দেওয়া আরেকটা হলো আমি আমার ভিতরে শাহনা আছে কিনা বিদ্বেষী ভাব অন্য মুসলিমের প্রতি বা অন্য মুসলিম ভাইয়ের প্রতি বা যিনি কোরআন সন্ন্যার অনুসরণ করেন এরকম কোনো মুসলিম ভাইয়ের প্রতি বোনের প্রতি আমার বিদ্বেষী ভাব শত্রুতার ভাব হিংসার ভাব এটা আছে কিনা। যদি থাকে তাহলে আমার অন্তরকে হিংসামুক্ত হৃদয় হিংসামুক্ত কাল মুক্ত কাল বানানো এই দুইটাই হলো লাইলাতন নেস্পে মিন সাহানের কাজ এই দুইটা কাজ করে কোনো ব্যক্তি যদি মুক্ত হয়ে যেতে পারে তো এর কয়দিন পরেই আসতেছে সাহারের রমাদান সোহান আল্লাহ সাহারের রমাদান হল শাহারুল মােরা এই মাস হল বান্দার ক্ষমার একটা সবচেয়ে বড় মৌসুম সবচেয়ে বড় সিজন যে এখানে সমস্ত বান্দা আল্লাহর কাছ থেকে পুরা বছরের গুনা খাতা সব মাফ করিয়ে নেবে কিন্তু যদি তার ভিতরে সেরেক থাকে যায় যদি হিংসা বিদ্বেষ থেকে যায় তাহলে রমাদান মাসেও সে মাপ পাবে না এজন্য রমাদান আসার আগে অ্যান্টিভাইরাস দিয়ে শক্তিশালী অ্যান্টিভাইরাস দিয়ে শেরেক এবং সাহানা খুঁজে বের করে পরিষ্কার হয়ে যাওয়া ক্লিন হয়ে যাওয়া এটাই হলো লাইলেটন সাহাবানের কাজ এই জন্য আমাদেরকে এই দুটা জিনিস ভালো করে বোঝা দরকার একটা হলো শির আরেকটা হলো সাহনা এই দুইটা জিনিস সম্পর্কে আজকে মুসলিম সবচেয়ে বেশি জাহালতের মধ্যে আছে মূর্খতার মধ্যে আছে সেরেক করে কিন্তু বুঝে না যে এটা সেরেক এই জন্য মনস্তাত্তিকভাবে মনস্তাত্ত্বিকভাবে বুঝের ব্যাপার এটা সূক্ষ্মভাবে বুঝতে হয় সেরেক খুব সূক্ষ্ম জিনিস এজন্য জন্য সাইফুল ইসলাম ইমা বিবনে তাই মিয়া রহম্লা বলছেন সেরেকটা হলো কিরকম একটা अमावस्र रे कुथर एक पहाड़ ओ पहाड़े भाई कलो रंग एट हलो शीर्क मैं शीर्क था गोपने यक्ष एत क्षुद्र मोटा माथा बुझे आसना बुझते हेले सूक्ष्म सूक्ष्म चिंता सूक्ष्म आकदा जखी हो तक सेकल ना बुजारा कारण इत जटिल रि हलो अमवस्त हलो कलोथर फाथर गुचकुचे कलो देखना किसान पहाड़ आरोप পাথর গুলো একবারে কুচকুচে কালো ফাহাড় কালো পাথর ওই কালো পাথরের ভিতরে অন্ধকার রাত্রিতে যদি এরকম একটা কালো রঙের সাফ যদি লুকাই থাকে এটা বের করা যত কঠিন তার থেকে সেরেক খুঁজে বের করা আরো কঠিন এজন্য একজন মুমিন সেরেক খুঁজে বের করা যা আমার আঁকি দেয় আমার বিশ্বাসে কোনো শির কাছে কিনা আমার কাজে কর্মে কোনো শির কাজে কিনা এজন্য শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অর্জন করানো এটা একজন মুমিনীর উপরে এক নম্বর ফরস লোকমানের বাসায় আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে এই কথাটি উল্লেখ করেছেন সুরায় লোকমানের তেরো নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন লকমান তার ছেলেকে বলতেছেন তুশ্রিক্লা হে আমার আদরের ছেলে খবরদার জীবনে কোনোদিন আল্লাহর সাথে সেরেক করিও না ইন্ন শিরকা লাজমন আজিম কারণ জমিনে যত দুর্নীতি আছে যত জুলুম আছে যত অন্যায় আছে সবচেয়ে বড় জুলুম হল সবচেয়ে বড় অন্যায় হলো সেরেক সেরেকটা হল সবচেয়ে বড় জুলুম আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর অধিকারের ব্যাপারে সবচেয়ে বড় ঝুলুম হলো শিল্প সুতরাং নিজে যেমন সেরেক মুক্ত হওয়া ফরস ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততিদেরকে সেরেক মুক্ত করা এটাও মা বাবার উপরে ফরস এজন্য জন্য লোকমান আলহিসাম ছেলেকে প্রথম উপদেশ দিচ্ছেন ইয়া বুনেলা তুসরিক বিল্লা এই জন্য শিশু যখন বুঝতে শিখবে প্রথমেই মা বাবার উপরে ফরজ যে সন্তানকে শিক্ষা দেওয়া ইয়া বুনেলা তুষরিক বিল্লা যে বাবা জীবনে আমল যা করো কিন্তু খবরদার কোনদিন সেরেক করিও না সেরেকটা কী জিনিস তাওহিত কী জিনিস এটা সন্তানকে শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজে আইন शिक्षा दीते ही ना इटार्ज माँ बाबा आल्लाब्बुल आलमीन निकटे जबबेहर भोजा दरकार सरक प्रथम आसे कर लेविधा की क्षतिर आलोचना करब जो सरकट की भावे है किरक यक अपराध কারণে আল্লাহাকি করে জান্নাত পাবে না পাক স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রবাহিন্নাত তার জন্য হারাম হয়ে যায় তাহলে কত বড় গুরুতর অপরাধ গুরুতর অন্যায় যেটা করলে জান্নাত হারাম করে দেন অথচ জাহান নাম থেকে মুক্তি আমরা যদি জান্নাত নাও পাই তাও কিন্তু আলহামদুলিল্লাহ করলে সে যত আমলে করুক আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন এত কঠিন এবং জটিল অপরাধ শেরিকের দ্বারা সমস্ত আমল বরবাদ হয়ে যায় সমস্ত আমল নষ্ট হয়ে যায় কোন ব্যক্তি সেরেকও করে নামাজও পড়ে সিরক করে রোজও রাখে সিরক করে জাকাতও দেওও করে সেরক করে অমরাও করে সিরক করে মসজিদও বানায় মাদ্রাসাও বানায় কোটি কোটি টাকা দাঞ্চ টাকাও করে সমান সমান জিরো সির্কের কারণে এই সব আমল নিষ্ফল সব আমল বরবাদ আল্লা কথা বলছেন আল্লাহ রবাহিন বলেন আমি সমস্ত নবীদেরকে এই ওহি নাজিল করে জানিয়ে দিয়েছে। আরো ভালো করে লক্ষ্য করেন আয়াতার মধ্যে নবীদেরকে সম্বোধন করে বলা হয়েছে আমজনতাকে বলা হয়নি প্রথমের নবীকে सम्बोधन कर आल्लाफाक सबाई के बुजाईपाकरक समस्त बर्बाद नबी देल हम कूर मत छ मतलब नबी देल हशान महासागर मत अटलान्ट महासागर मत विशाल महासागर पाल्लै नबी सल्लासल्लम जदि रखा है आक पाल्लै समस्त उम्मतर आमल रखा है का बस नबी सल्लासम बसिव आल्ला पकते एक एकरक पड़े ये प्रशांत महासागर मतो अटलान्ट महासागर मत यमो बर्बाद यकम शेष ती विषा जे एक्टा विष एक्ोटा नाफाक প্রশান্ত মহাসাগরে ঢেলে দিলে আটলান্টিক মহাসাগরে ঢেলে দিলে ওই মহাসাগরের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যায় সব নষ্ট হয়ে যায় সেরেক এত মারাত্মক বিষাক্ত জিনিস সব আমল বরবাদ কোনো আমলে কাজে আসবে না এই আমল কম করি কিন্তু সেরেক না করি আগে আমাকে সেরেক ঠাকাইতে হবে আমল পরে কিন্তু বাংলাদেশে আমাদের অবস্থা হইল যে আমল নিয়ে মহাব্যস্ত কিন্তু সেরেক ঠেকানোর কোনো পদক্ষেপ নাই সেরেকও করি আমলও করি সেরেকও করি আমলও করি শেষে দেখা যাবে যে মাছ যা ঢুকাইছি খলের নিচে নিচে দিক খোলা মাছ রাখতেছি সব চলে যাচ্ছে সব চলে যাচ্ছে লাস্টে যেরো কিছুই নেই কারণ ওই যে সেরেক আছে আকিদার মধ্যে সেরেক আছে বিশ্বাসের মধ্যে সেরেক আছে আমলের মধ্যেও সেরেক আছে কিন্তু আমরা বুঝি না অনেকে যে এটা সেরেক बुझे मानूष आल्ला आलमीन बार बार जानक क्या मैदान शीर्क गुना जदि क्यों सरकाना मारा जाए কোন ব্যক্তি করলে ওই সেরকের গুণা আল্লাহ মাফ করবেন না অন্যন্য যত গুণা আছে সেরেক ব্যতীত আল্লাপ ইচ্ছা করলে সমস্ত গুণা তোমাদের মাফ করে দিতে পারেন সুপারিশ পাবে না এক ব্যক্তি এক সাহাবি এসে নবী সাল্লাহিসামকে জিজ্ঞাসা করলেন মানিক प्रश्ने जीवने खुशी हन ना कारण इटा आसल प्रश्न देखें मध्य अनेक भाई प्रश्न कर বেহুদা প্রশ্ন দরকার নেই এরকম প্রশ্ন নিয়ে মহাব্যস্ত কিন্তু যেটা তার দরকার এটার কোনো খবর নাই এজন্য কোনো সাহাবি এসে যখন নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতেন কে আমত কবে হবে কেয়ামত কবে হবে এটা আমার দরকারটা কি কেয়ামত যখনই হোক আমার দরকার হইলেও কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি কিভাবে জান্নাতি মানুষ হইতে পারি আমার কাজ হইলেও এটা এই কাজের খবর নাই কখন কে আমত হইব কখন ইমাম মাহাদি আসবো কখন দাঁতজাল আসবো কখন অমুক আসবো তারপরে কোথায় গাজওয়ায় হিন্দ হবে কোথায় অমুক হবে এসব খুঁজে বেড়ায় মানে কীভাবে নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে এইটা নিয়ে ফেরেশানি নেই এটা নিয়ে চিন্তা ভাবনা নেই এই জাতীয় প্রশ্নও করে না ইদানিং দেখা যায় কোনো জায়গায় গেলে যে রমজান মাস আসতেছে বাংলাদেশের বলতে গেলে পঁচানব্বই ভাগ মানুষ নামাজা প্রত্যেকটা মসজিদও আছে গ্রামে আর কোনো মুসল্লিও নেই অনেক মসজিদ আছে ইমাম মুয়াজও নাই একেবারে সূর্য উঠে যাচ্ছে তখন দৌড়াদৌড়ি এসে ইমাম তামুয়াজ একজন এসে তালা খুলে আজান দেন এই করুণ অবস্থা বাংলাদেশে ফজরের নামাজে যেই দেশে ফজর নামাজের এরকম করুণ অবস্থা সেই দেশে কেউ মাসালা জিজ্ঞাসা করে না যে হুজুর ফজর নামাজ না পড়লে কী হবে ফজর নামাজ জামাতে না আসলে কি হবে ফজরন নামাজের সময় ঘুম থেকে উঠি না আমার ইমান আছে কি নাই এই জাতীয় প্রশ্ন বাংলাদেশে আসে না বাংলাদেশের প্রশ্ন আসে কি তারাবিন নামাজ আটটা কাত না বিশ্বাকাত নামাজের খবর নাই তারাবি নিয়ে মহাব্যস্ত তারাবি কয়রা কাত এটা নিয়ে হুলস্থুল কাজ কারবার কেউ কেউ আট রাখাতের বেশি এক রাগাত বেশিও হওয়া যাবে না আবার কেউ কেউ না বিশ্বের বেশি এক রাগাত বেশিও হওয়া যাবে না কমও হওয়া যাবে না মানে মনে হচ্ছে ছলা তারাবিটা এমন একটা নামাজ এটা বেশি ফুটলেও জাহান নামে যাইব কম ফুটলেও জাহান নামে যাইব এরকম কঠিন অবস্থা অথচ ফজর নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে এই ব্যাপারে কারো কোনো একতালাপ নেই কারো কোনো সন্দেহ নেই অথচ এই মশালা কেউ জিজ্ঞাসা করে না ইরাকের লোকেরা হুসাইনকে শহীদ করে ফেলছে সেই সময় মাসালা জিজ্ঞাসা করে না যে মানুষ মারলে কি হয় তারা মাসালা পাঠায় মাসালা জানতে চায় মশা মারা যাবে কিনা মাসি মারা যাবে কিনা মাসালা জানতে চায় তো তখন ওই যুগের ফোকাহা একরাম বলছিলেন যেই অঞ্চলের লোকেরা আহলেবায়েতের সদস্য নবী সাল্লাহামের এত মহব্বতের না জিজ্ঞাসা করে নাই যে হবে জিজ্ঞাসা করে মাসি মারার মাসালা জিজ্ঞাসা করে এই হল মানে আমাদের অবস্থা এজন্য আল্লাহ রসুল সাল্লাহিস্লাম কেউ দরকারি প্রশ্ন করতো খুব খুশি এই সাহাবির প্রশ্নটা নবী সাল্লাহ অনেক পছন্দ করছেন আল্লা রসুল সাল্লাহ বললেন ওই মানুষটা কে আমাদের ময়দানে আমার সাফাতের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে খালেজ ভাবে অন্তর থেকে নফসের থেকে যে ব্যক্তি লাই ই বলছে এই লোককে আমার ময়দানে আমার সপাত পাবে সুহান এই লোক নবী সালের শেষ বোঝা যায় যে সেরেক থেকে বেঁচে থাকা আমাদের জন্য প্রথম কাজ গুরুত্বপূর্ণ কাজ কারণ আগে যদি আমার অ্যাকাউন্টে ঠিক না থাকে টাকা নিয়ে প্রতিদিন ব্যাংকে রেখে আসলাম টাকা জমা হবে কই আগে আমার ইমান মুক্ত করা এটা হলো প্রথম কাজ তারপরে আমল করব বা সব আমল ওখানে জমা হবে আমলের মধ্যে আল্লাহ বরকত দিবেন কিন্তু আমল সব নিষ্ফল এই জন্য অসম্মানিত আমাদেরকে সেরেক মুক্ত ইমান করতে হবে এখন আসি আমরা সেরেকটা কি সেরেকটা হলো এক কথা আল্লাহ রব্বুল্লা আলমিনের যত প্রকারের ক্ষমতা আছে আল্লাহ আল্লাপাকের এই ক্ষমতার মধ্যে অন্য কোন মাসলুককে সম্পৃক্ত করা এটা হল সিট আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যত ইবাদত আছে ইবাদতের মধ্যে অন্য কাউকে সম্পৃক্ত করা এটার নাম শির অর্থাৎ সমস্ত ক্ষমতার মালিকানা একমাত্র আল্লাহর সুতরাং কোনো মাখলুককে আল্লাহর ক্ষমতার মধ্যে অংশীদার করা যাবে না সমস্ত এবাদত বান্দার পক্ষ থেকে এই এবাদতের মালিকানাও একমাত্র আল্লাহর এই ক্ষেত্রেও কোনো মখলুককে এবাদতের কোন অংশ দেওয়া যাবে না দিলে সেটা সিরিকে তাহলে আবার আমরা আসি যেই সিরিখগুলো আমরা বেশি করি যেগুলো আমরা এই দেশে আমাদের এই দেশে চলে যে আল্লাহকে চিনতে পারি নিজে আল্লাফা কোরআন কারিমে অসংখ্যবার একটা আয়াত বলছেন সৌরা আল হাজের চুয়াত্তর নম্বর আয়াত আল্লাফাকে এই কথাটা বলছেন দুনিয়ার মানুষ ইমান এনেছে কিন্তু আল্লাহকে যেভাবে মূল্যায়ন করা দরকার আল্লাহর মর্যাদা যেভাবে নিরূপণ করা দরকার সেইভাবে আল্লাহর মর্যাদা নিরূপণ করতে পারে আল্লাহ আল্লাপাক যেই পরিমাণ মর্যাদার অধিকারী মালিক সেই পরিমাণ মর্যাদা বান্দা দিতে পারে নাই বান্দা আল্লাহকে চিনতে পারে নাই আল্লাহকে মাখলুকের উপরে বান্দা ক্রেজ করে मानी सृष्टिजगत जे जे क्षेत्र ये आल्ला के दुनिया विचार आल्लाचार तुलना कर दुनिया उचिलर सकते आल्ला तलाश करे कैया विभिन्न विषय मानने मखलुकर पर आल्ला के आल्ला जथाज्य मर्यादा तरूपण करते नहीं आल्लाम सम्पर्कें सठीक धारणार अभाव আল্লাহ রব্লা আলমিনের এলেমটা আল্লাহর এলেমের বর্ণনা দিতে গিয়ে আল্লাপুরান সমস্ত ছাবি কাটি আল্লাহ রব্ আলমিনের হাতে आल्ला आलमीन सारा गायब क्या सब कथा जुगे जुगे मुश्रिका बोलत गएम शुद्ध आल्ला तब गए तो अनेक गुल प्रत्येक तला मारा তালার একটা একটা দুটো আল্লাপ ছাবি একটা দুটা দিয়ে দেিয়ে ওই গাইবের জিনিসটা দেখে চলে আসে এই সের কি ধারণা মানুষের মধ্যে শয়তান ঢুকাই দিত এই জন্য আল্লাপাক সাবির কথা বলছেন আল্লাহ ছাড়া আর কেউ কোন ধরনের গায়েব জানতে পারে না যখনই কেউ বিশ্বাস করবে আর কেউ গায়েব জানে আল্লাহমের ক্ষেত্রে আল্লাহ রবাহের পরিপূর্ণ এলেম বিদ্যমানের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না একটা গাছের ফাটর যদি ঝরে পড়ে এটা আল্লাহর আল্লাহ আল্লাহর আলমিন বলেন মাটির অভ্যন্তরে মাটির ভিতরে একটা বীজ আমরা দেখা যায় একটা লাউ ছোট একটা বিষি যখন আমরা মাটির নিচে দিয়ে দিই সারার জন্য গাছের জন্য আল্লাহ বলতেছেন অন্ধকার ভিতরে মাটির অভ্যন্তরে যে বীজটা লুকাইত আছে লিখিত আছে আল্লাহর এলেমে আছে সুহান আল্লাহ তাহলে আল্লাহ রবিনের আলেমটা এরকম কিন্তু আমরা আল্লাহর আলেমের সেরেক করি কিভাবে সেরেক করি আল্লাহর এলেমের ক্ষেত্রে देखा जाए अनेक समय भविष्य सम्पर्के भविष्य ज्ञान सम्पर्के भविष्य बक्तारणकर का विभिन्न व्यक्तर का राशि गणकर का राशि गणना करते जा भाई देखें तो हमाराशि विच्छिक राशि सिंह राशि अमुक राशि यटार् अवस्था এই যে লোকের কাছে জানতে চাইলাম যে এই তুলারাশির সামনে কি অবস্থা আমি তার কাছে গায়েব কারণ আমার কালকে কি হবে ভবিষ্যতে কি হবে এই কার কাছে একমাত্র আল্লাহর আলমিনের কাছে যখনই আমি কারোর কাছে জানতে চাইলাম কাউকে গিয়ে হাতটা দেখাইলাম যে ভাই হাতটা দেখেন তো আমার সামনে কি অবস্থা বিপত্তিপদ আছে কিনা একটু দেখেন তো এই গায়েবী আলেমের মধ্যে আল্লাহর আলমের মধ্যে সেরেক করলাম এইভাবে ভবিষ্যৎ সম্পর্কে কারো কাছে অনেক সময় দেশে দেখা যায় কিছু ধর্ম ব্যবসায়ী আছে অসাধু ধর্ম ব্যবসায়ী এরা বসে আছে আপনি গেছেন ও তোমার এটা এটা যে এই লোককে দেখো কত বড় আল্লাহ রি আমার ছয় মাস আগে কি হয়েছে সেটাও বলে দিছে এবার এই লোকের জন্য যা চায় তা দিতে রাজি দেখো কত বড় এলেম। জানে যে আমার ছয় মাস আগে এক বছর আগে কি হয়েছে সেটাও বলে দিছে এই বলে দেওয়াটা আল্লাহর যদি কেউ এরকম কারণ আমার ব্যাপারে কোন আল্লাহ রব আলিন ছাড়া আর জমিনের কেউ জানা সম্ভব নয় যখনই মনে করবো আর কেউ জানে তখনই সেরে যে এটা একমাত্র আল্লাহ রব্বাল আলম জানে এজন্য কাউকে গায়ে এলেম জানে কথা মনে করলেও ইমান চলে যায় সেরেক আবার কারো কাছে দেখবেন ঘুরে মানুষ কিছু আছে আছে না মস্তিষ্ক বিকৃত হয়তো পাগল আল্লাহ তাকে পাগল বানাইছে এই জন্য সে উলঙ্গ হয়ে ঘুরতেছে এরকম উলঙ্গ হয়ে যখন ঘুরবে এরকম লোক যখন দেখবেন তখন আল্লাহ রসুল সালাম দোয়া শিখেছেন দোয়া পড়তে হয় পড়তে হয় যে যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে এত সুন্দর মস্তিষ্ক দিয়ে বানাইছে সে আল্লাহর প্রশংসা করবেন কিন্তু এই দেশের মানুষ ওই ল্যাংটা মানুষকেও আল্লাহর অলি মনে করে বসে থাকে দেখবেন অনেক জায়গায় ল্যাংটা বাবার দরবার ল্যাংটা বাবার মাজার লেংটা বাবা বসিয়ে রেছে ল্যাংটা মানুষ তাও কয় আল্লাহরি যে ব্যক্তি ল্যাংটা মানুষকে আল্লাহর ওলি মনে করবে তারই মান চলে যাবে কারণটা হওয়া অলির আলামত না তিনি পাগল তার মস্তিষ্ক ঠিক নাই এই জন্য আল্লাহ জানে না সে জানে সে যদি প্রকৃতই পাগল হয় আল্লাহ হয়তো তারে মাফ করে দিবেন কিন্তু তার ভিতরে অনেক কিছু আছে কয় ভাই আপনি ল্যাংটা এটার পিছিয়ে ঘুরেন কেন কে জানো না এটার ভিতরে অনেক কিছু আছে আচ্ছা এটার ভিতরে কি আছে এই যে এটার ভিতরে অনেক কিছু আছে মানে উনি যেরকম মানুষ আমিও মানুষ উনি কোনো গায়েবের এলেমের মালিকানা উনার নাই আমার যেমন গায়েবের এলেম জানে না উনিও জানে না তো তার ভিতরে আর কি থাকবে এই যে তার ভিতরে কিছু আছে ভবিষ্যৎ বক্তার কাছে যাওয়া শির্ক আল্লাহ রসুল বলছেন কেন লোক যদি গনকের কাছে যায় ৪০ দিন পর্যন্ত তার কোন সলা কবল হবে না এরপরে যদি বিশ্বাস করে আল্লাহ ক্ষমতার ব্যাপারে সেরেক এটা আমাদের দেশে বেশি হয় আল্লাহর ক্ষমতা হইলো ছেলে দেওয়ার একমাত্র মালিক কে আল্লাপা কুরআকার স্পষ্ট করে এটা বলছেন মালিক একমাত্র আল্লাহ তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহাক যা ইচ্ছা করেন তাই বানান তাই সৃষ্টি করেন ইয়াহা বলি ওনা সান তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দেন শুধু কন্যা সন্তান কোন লোকের দেখবেন একের পরে খালি মেয়ে হইতে হইতে হয় না এরকম অনেক মানুষ আছে আমার নানারও এক আধারে নয় মেয়ে হয়েছে তারপরে যাই ছেলে হয়েছে খালি ছেলের জন্য মানে চেষ্টা করতে করতে করতে করতে খালি মেয়ে হয় আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা করি ইয়াহা বলি মাই ইয়ে আসান আমি তাকে শুধু মেয়ে দিতে থাকি আবার কাউকে কাউকে আল্লাহ রব্বালীন ছেলেও দেন মেয়েও দেন দুইটাই দেন ছেলেও দিস মেয়েও দিস আবার আছে কিছু কিছু পাক তাকে কাউকে কোনটাই দিতে হবে না ইন্নাহু আলিম এটা মহা এলমের অধিকারী আল্লাহ রবাহ আলমিন এলমের আলোকে বন্টন করেন কাদির তিনি পরিমাণ মত তিনি মহাশক্তিমান তিনি ক্ষমতাবান সে ক্ষমতার আলোকে তিনি নির্ধারণ করেন তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমাদের দেশের মানুষ দেখবেন ছেলে মেয়ের জন্য কত জায়গা দৌড়াচ্ছে এই দৌড়ানি সেরেক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ছেলে মেয়ের জন্য ধর্ম দেওয়া সেরেক তার ইমান চলে যাবে এবাদত বন্দীকে যা করবে সব নিষ্ফল রিজিকের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ कारो विपदिकल्लासुख विशुख दवार्ला खाली तारणिज्य बरकत कुजुर एक आसुर की भाई अपनी बर्बाद क्या विशाल व्यासा वाणिज्य এক আল্লাহর এক হুজুরের কাছে গেছিলাম একটা হলো তিরিশ হাজার টাকা হুজুর আমার কত বড় বন্ধ দেখছেন দ্বিতীয় বাদ হবে না আচ্ছা এখন দিছে একবার এখন এটা হারাই গেছে হারাই যাওয়ার পরে এই লোকের আবার কমে গেছে ব্যবসা বাণিজ্যে লস ক্ষতি হইতেছে আমার কাছে আসছে কুজুর আপনি আল্লাহর কাছে ধর না দেন সমস্ত ব্যবসা বাণিজ্যের বরকতের মালিক একমাত্র আল্লাহ তাবারক আল্লাহ আল্লাহ হলেন সমস্ত বরকতের মালিক আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন একমাত্র আল্লাহ কোনো তাবিজ কোন উলিয়া উলিয়া কোন বুজুর্গ ব্যবসা বাণিজ্যে বরকতও দিতে পারে না ব্যবসা বাণিজ্যের ক্ষতিও করতে পারে না কিন্তু বাংলার মানুষ অসংখ্য মানুষ এগুলোতে বিশ্বাসী মনে করে অমুকের কাছে গেলে আমার ব্যবসা বাণিজ্যে খুব বরকত হবো অমুকের কাছে গেলে এই হবো অমুকের কাছে গেলে এই হবে আবার মৃত ব্যক্তি তার কবরের কাছে যাই বলে আসে তো হুজুর আমার একটু দেখে রাখি হুজুর নিজেরই নিজে দেখে রাখতে পারে না আমাকে দেখে রাখবো হুজুর যদি নিজেকে নিজে দেখে রাখতে পারে তো হুজুর মূল্য কেন হুজুর তো মর আরে কথা না কিন্তু হুজুর নিজেরা নিজে রক্ষা করতে পারে নাই আর আমি যে দায়িত্ব দিয়ে এসতেছি হুজুর আমার একটু দেখে রাখিয়েন আমার গাড়িটা একটু দেখে রাখিয়েন যাতে অ্যাক্সিডেন্ট না হয় হুজুর নিজের নিজে দেখতে পারে না আবার দেখবেন অনেক পাগল বাংলাদেশে এইরকমও আছে হুজুরের কাছে যাই কে হুজুর আমি অসুস্থ যে আমার একটু সুস্থ করে দেন আমার একটু ভালো করে দেন না হুজুবিল্লাহ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ রবাহ আলমিন যে হুজুরের কাছে গেছে সুস্থতার জন্য ওই হুজুর নিজেই হসপিটালে যাই ভর্তি হয়ে থাকে যদি অন্য পাগলেরা যায় তার কাছে রোগ মুক্তির জন্য এই জাতীয় একটা দুটা না অসংখ্য সেরেক আল্লাহ রেবাদতের সেরেক এই দেশে দেখবেন মানুষ মানুষকে সাজদা করে এক গোলাম আরেক গোলামের সাজদা করে স্যাজদার মালিক হলো একমাত্র আল্লাহ আলামিন আর কাউকে লক্ষ লক্ষ মানুষ দেখবেন যত আবাদত করবেন যাই করবেন সব নিষ্ফল কারণ সেরেক এবাদতে সেরেক তারপরে মান্ন এটা আবাদত মান্ন করতে হবে একমাত্র আল্লাহর জন্য কিন্তু দেখা যায় উলিয়া জন্য মান্ন করি বসে দোকান খুলে যে এখানে নজর মানত নেওয়া হয় এখানে গরু নেওয়া হয় ছাগল নেওয়া হয় খাসি নেওয়া হয় টাকা পয়সা নেওয়া হয় মুরগি নেওয়া হয় ডিম নেওয়া হয় নজর নজর মানত ব্যক্তির জন্য কেন হবে নজর নজরমান্ন হবে একমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্য আল্লাহর মসজিদ আছে মসজিদে দেবেন মাদ্রাসা আছে মাদ্রাসায় দিবেন আল্লাহর কতবান্ধা গরিব অসহায় ফকের মিসকিন তাদেরকে দিবেন। একজন থেকে আর কিছু লোকেরে গাজা খাবার সুযোগ করে দিচ্ছেন কিছু লোকেরে ওখানে জুয়া খেলার সুযোগ করে দিচ্ছেন অবৈধ কর্মকান্ডের সুযোগ করে দিচ্ছেন আর ইমানও হারাচ্ছেন পকেট খালি হচ্ছে ইমানও খালি হচ্ছে এই আমার ভাইয়েরা আমরা সেরেক মুক্ত ইমান করতে হবে তাহলে আমল অল্প করলেও এই আমল দ্বারা জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমল করবো জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই দ্বিতীয় বিষয় যেটা সাহানা এটার একটা হাদিস বলে শেষ করবো আল্লাহ রসুল বলছেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে ফেস করা হয় ফেস করার পরে আল্লাহ রব আলামিন, এগুলো দেখেন আর বান্দার গুণা ক্ষমা করে দেন কিন্তু দুইজন বান্দার ব্যাপারে আল্লাহ ক্ষমা করেন না যেই দুইজন বান্দা একজন আরেকজনকে শত্রুতা করে হিংসা করে তাদের ভিতরে পরস্পর দিন কেন্দ্রিক না দেখা যায় ব্যক্তিকেন্দ্রিক বা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একজন আরেকজনের হিংসা করে তখন আল্লাপাক বলতে থাকেন আনজেরু হা যাইনে হাত্তা ইয়াস্তা লেহা আনজেরু হা যাইনে হাত্তা ইয়াস্তা লেহা অপেক্ষা করতে থাকো এরা কতক্ষণ পর্যন্ত এটা শত্রুতা দূর করে হিংসা বিদ্বেষ দূর করে ততক্ষণ পর্যন্ত এদেরকে ক্ষমা করা হয় না এই জন্য আল্লাপাক দোয়া শিখেছেন সুরালের দশ নম্বর আয়ালি আমার অন্তরে এমন কোন হিংসা বিদ্বেষ তৈরি করিও না লিনা আমানু, ইমানদারদের বিরুদ্ধে ইমানদারদেরকে মুমিনদেরকে হিংসা করব অন্তরে এই রকম রোগ আমার অন্তরে তৈরি করিও না অর্থাৎ হৃদয় হইতে হবে অন্তর হইতে হবে আরেক মুখা মুক্ত তাহলে আল্লাহ ইমান এবং হিংসা মুক্ত মুক্ত কালবে সালিম আল্লাপাক আমাদের সবাইকে নামিন